মানবতা সমাধান যার মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত রাসুল তিনি কত মহানুভব ছিলেন তার একটি অনুপম দৃষ্টান্ত আসুন আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন বিজ্ঞ আলোচক মন্ডলী তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দি আছেন ডক্টর আছেন শেখ আহমদুল্লাহ এবং রয়েছেন শেখ আব্দউসুম্লা সম্মানিত দর্শক মন্ডলী আসুন আমরা আলোচনার ঘটনা প্রবাহ জানার জন্য চলে যাচ্ছি শেখ আহমেদুল্লাহ ধন্যবাদ আপনাকে আলহ রসুল হিল বাদ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনার প্রতি আপনি ইঙ্গিত করেছেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজড়ির পরের দিকে সাহবা ইকরামের মধ্য থেকে একটি ছোটো দল অশ্বারোহী যারা ছিলেন তাদেরকে পাঠালেন ইরাক এবং হেজাজের মধ্যবর্তী অঞ্চল নাজদে তারা এই টহলদল অশ্বারোহী বাহিনীর তারা আসার পথে একজন ব্যক্তিকে পেলেন লোকটাকে তারা চিনতে পারলেন না যে লোকটি কে বা কারা তবে এতটুকু তারা নিশ্চিত হলেন যে লোকটি অমুসলিম তাকে তারা গ্রেপ্তার করে নিয়ে আসলেন মদিনাতে আনার পরে ওই লোককে মসজিদে নবীর কোনো একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হলো সাধারণ বন্দীর সঙ্গে সে যুগে যেরকম বন্দীকে যেভাবে রাখা হতো কাছে এলেন নতুন বন্দী এসে সেটা শুনে তাকে দেখতে এলেন দেখে রসুল্লাহ করিম সাল্লিহলাম তার বাঁধন খুলে দিতে বললেন তার বাঁধ খুলে দেওয়া হলো তার সামনে আনা হলো এক বর্ণনা আছে যে সাহাবিরা তাকে চিনতে পারেন না রসুল্লাহ সাল্লা বললেন যে তোমরা কাকে নিয়ে আসলে তো তার নাম রসুল আকরম সাল্লাম উল্লেখ করলেন আর বুখারি বান অবশ্য শুরু থেকেই নাম উল্লেখের কথা বলা আছে সোমাম ও সাল্লাদি আল্লাহ তো তাকে ছাড়ার পরে রসুল আকরম সাল্লাম তাকে যে প্রশ্ন করলেন যে তোমার কাছে কি আছে যার বিনিময়ে তুমি মুক্ত হতে পারো অর্থাৎ মুক্তিপণ স্বরূপ তুমি দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে কিনা না তুমি ইসলাম গ্রহণ করবে কিনা আসলে আরেকটাতে আসছে যে তোমার কাছে কি আছে করবে। তার উত্তর থেকে বোঝা যাচ্ছে যে রুসুল্লাহামসালাম কি জানতে চাইছেন তখন তিনি উত্তর করলেন দেখুন আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এমন এক ব্যক্তিকে হত্যা করলেন যার শরীরে কোন মানুষ নই আমি আমি নেতা মানুষ আমার প্রতিশোধ নেওয়া হবে এমন একজন মানুষকে মারলেন যার রক্ত আসে রক্তের মূল্য আসে তাদের প্রতিশোধ একসময় হবে হবে এরপরে দ্বিতীয় বাক্য উনি এসে বললেন যেম আর যদি আপনি অনুগ্রহ করেন আলা প্রতি অনুগ্রহণ করলেন যে ব্যক্তি অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকবে এরপর তৃতীয় বাক্যে তিনি এসে বললেন যে আপনি যদি আমাকে ছেড়ে দেওয়ার জন্য সম্পদ চান মুক্তিপণ চান তাহলে আমার কাছে সে পরিমাণ যাই চান আপনি মাস ইতা জিজ্ঞাসা করার পরে সোমা আবার আগের দিনের মতো একইভাবে তিনটি অপশন বললেন তৃতীয় দিন আবার সোল্লাম আসলেন আসার পরে তাকে আবার যখন জিজ্ঞাসা করলেন তো বললেন যে গতকাল যেটা বলেছিলাম ওইটাই তখন আল্লাহ রসুল সল্ল্লাহলাম বললেন তাকে ছেড়ে দাও ছেড়ে দেয়া হলো ছেড়ে দেওয়ার পর উনি আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে মুসিদিন থেকে বের হয়ে গেলেন এক বর্ণা উনি বের হয়ে গেলেন অন্য বর্ণা আসল রসুল্লাহম সাল্লুসাল্লামের কাছে তিরিস্তাম পেশের আগ্রহ প্রকাশ করলেন তখন তাকে রসুল্লাহম সাল্লাহাম মুসিদিন নবীর পার্শ্ববর্তী এক কূপে গোসল করার জন্য পাঠালেন সেখানে তিনি গোসল করলেন এবং এসে আসাদু আল্লাহ আলাহাই ও আসাদু আহাম মোহাম্মদুর এই বাক্য বলে তিরিশ প্রবেশ করলেন এই ঘটনার পর তিনি রাসুল্লাহ সুল্লাহ আমাকে যখন আপনার অশ্বারোহী দল গ্রেপ্তার করে নিয়ে আসে আমি আসলে তখন ওমরা করার জন্য যেতে চাইছিলাম তো এখন আপনি যেটা বলেন সেটাই করবো রসুল্লাহ সুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে নির্দেশ করলেন যাও তুমি করে আসো তিনি ওমরা করার জন্য যখন মক্কা আসলেন মক্কাতে জানাজানি হয়ে গেছে নেতৃস্থানীয় ব্যক্তি তিনি অস্থান গ্রহণ করেছেন তখন মক্কার অন্য অন্য তাকে তিরস্কার করে বলতে লাগলো আসা যে বনি হানিফা থেকে আর একটি গম মোহাম্মদ সাল্লাইসাল্লামের নির্দেশ ছাড়া মক্কায় আসবে না এই হলো মোটামুটি সুন্দর আপনি পেশ করলেন দর্শকদের সামনে হাদিসের মূল ঘটনা আমরা শুনলাম সুপ্রিয় দর্শক আছেন আমরা এখন এ হাদিসের পর্যালোচনামূলক আলোচনা এবং তার শিক্ষাগত যে সমস্ত দিক রয়েছে সেগুলো জানব আমরা প্রথমে যাচ্ছি ডক্টর জাকারিয়া সাহেবের কাছে এখানে যে সবচেয়ে বড় শিক্ষা সেটা হচ্ছে তিনি দেখাতে চেয়েছেন যে তিনি জোর করে তারা আমাদের ইসলামের বিরুদ্ধে এত মহানুভবতা পরিচয় দিয়েছেন তিনি বাধ্য হয়েছেন যে ওষুধকে ভালোবাসতে কোন আসছে যখন তাকে নিয়ে আসছে আপনার চেয়ার আছে আমার কাছে সবচেয়ে ঘৃণীত চেয়ার এখন সবচেয়ে প্রিয় চেহারা হয়ে গেছে আপনার ব্যবহারের কারণে কেন তিনি এত প্রিয় হয়ে গেলেন ব্যক্তিত্ব তার মহানুভতা তার আচরণ ব্যবহার দেখে না ভালোবেসে কেউ পারে না ভালোবাসতেই হবে তাকে এই ভালোবাসা চলে আসতে ব্যবহারের কারণে আজও যদি আমাদের ব্যবহার সুন্দর করতে পারি মানুষের সাথে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করবে এবং অনেক পাপি তাপি মানুষ তার আবার দিনের দিকে ফিরে আসবে কিন্তু আমাদের অ্যাপ্রোচের ভুল আছে অনেক জায়গাতে অ্যাপ্রোচটা যেন সুন্দর হয় সেটা আমাদের খেয়াল রাখা দরকার রসুর কিন্তু দারুদের দাওয়াতের ওপরে কোনো ছাড় দেননি কিন্তু ব্যবহারটা সুন্দর করেছেন খাবার ব্যবহারে তাকে ঠিকই খাইয়েছেন একটা বন্দু হিসাবে যা প্রাপ্য তা দিয়েছেন একজন বন্দু হিসেবে তার অধিকার তিনি কিছুই মহানুভব তার আলোকের সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলব আলহামদুলিল্লাহ আসলে বর্তমান শুধু সময় নয় বরঞ্চ খেয়ামত পর্যন্ত যারা এই কথা বলে বেড়ায় অপবাদ দেয় যে ইসলাম তলোয়ারের জোরে প্রচার লাভ করেছে তাদের জন্য বিরাট এক চপেটা খাচ্ছে যে ঠিক এক ব্যক্তির ইসলাম গ্রহণের সাথে সাথে পুরা কাবিল আমসমান হয়ে যাচ্ছে সেই ব্যক্তি নেতৃস্থানীয় হওয়ার কারণে বলছে পাচ্ছে এত সাহস নিয়ে যে রসুল উল্লাহ স্লাহামের অনুমতি ছাড়া তোমাদের কাছে আর একটি গম আসবে না আসলে ইসলাম প্রচারের যে বিষয়গুলো আমরা দেখি এদি এইগুলো আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাব জেহাদের জন্য হজরত ওসমান রদি আল্লাহ তালাহম বলেন আউবকর বলেন এবং হজরত উমর রদি আল্লাহ জন্য জেহাদে মুজাহিদ পাঠানো হয়েছে কিন্তু কোথাও কিন্তু এ কথা বলা হয় নাই যে জোর করে তাদেরকে মানে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে অপশন দেওয়া ছিল গ্রহণ করো গ্রহণ করো গ্রহণ করে যে ছেড়ে চলে গেছে কেউ রাজ্য ক্ষমতা দখল করার জন্য কোথাও নামে নেই সব চলে গেছে সর্বশেষ যেটা আসেন চীন বলেন বা আমাদের পাক ভারত মহাদেশ বলেন যেখানে বলেন ইসলাম প্রচারের যে ধারাবাহিকতা ছিল সেটা বিভিন্ন ক্যাটাগরিতে ছিল কোথাও যেহাদ কোথাও ব্যবসা কোথাও দাওয়াত যে এই যে ব্যবহার আমি আপনাদেরকে বলি পুরো ভারতে ইসলাম প্রবেশের যে ঘটনাগুলো দেখা যায় যে ব্যবসায়ী কাফেলা এসেছে তারা এসে তাদের সাথে ব্যবসায়িক লেনদেন করছে সেখানে রসুল উল্লাহ সাল্লাহ আল্লাম নির্দেশিত কোরআনের নির্দেশিত আকালুহুম আকালু হুম আউস তারা মাপ দিচ্ছে তো বেশি দিয়ে দিচ্ছে কম দিচ্ছে না বেশি দিচ্ছে স্থানীয় লোকজন বলে যে এ কী ব্যাপার যেখানে আমরা একটু কম দিতে চেষ্টা করি সেখানে তারা বেশি দিচ্ছে তখন কিন্তু দেখে বড়ো আশ্চর্যকরণ হত কিন্তু তারা তাদের কাছে ইসলাম পেশ করে নেই তারা এই ব্যবহারটা দেখিয়েছে যখন এই ব্যবহার দেখেছে তখন তারা বললো যে আসলে তোমরা কারা আমরা আরও আরব তো দেখতেই পাচ্ছি কিন্তু তোমরা এই ব্যবহার পেলে কোথেকে তখন তারা বললো আমাদের দিন হ্যাঁ আমাদের দিনটা তোমাদের দিন তাহলে কোনটি তখন বললো ইসলাম আমাদেরকে তাহলে ইসলামে নিয়ে নাও এই জন্য সেখানে অনেক ব্যবসায়ী সেখানে থেকে গেছেন এবং সেখানে বিয়ে সাদি করে বসতি স্থাপন আবার কেউ পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের এই ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম রহমাতুল্লা समान आल्ला हलो सब থেকে বাঁচুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার পাচ পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন বিরতির পরে আমরা আবারও আমাদের আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা উপস্থিত হয়েছি যে আলোচনায় আমরা ছিলাম সেটি হচ্ছে নবী করিম সাল্লাই আলহি সাল্লামের আদর্শ এবং মহানুভবতার দ্বারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করেছিলেন একটি বিশেষ ঘটনা এখানে আমরা লক্ষ্য করি যে একজন বন্ধু তার দাম্ভিকতার সবটুকুই প্রকাশ করলেন বিশ্বনবীর সামনে ভদ্র মানুষ নম্র মানুষ এই বর্ণনাটি তার একটা বিরল বর্ণনা আমরা অবশ্য এই বিষয়টি আরো গুরুত্ব সহকার বলতে যাচ্ছি ইনশাল্লাহ তার আগে এ হাদিসটিতে যে সবচেয়ে যেটা আমরা পাওয়া হিসাবে পাচ্ছি সেটা হচ্ছে অমুসলিমকেও মসজিদে রাখা যায় যারা ইসলাম গ্রহণ করেনি অমুসলিম মসজিদে বসে থাকতে পারে প্রয়োজনে তাকে বেঁধে রাখা যায় প্রয়োজনে সে সময় কাটাতে পারে তাই ইসলাম কবুল করার পূর্বেই সাহাবিগুন তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছিলেন অত্র হাদিসে আরও যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার অর্থ সম্পদ ব্যয়ের মূল জায়গা হলো ইসলাম সে যেন তার অর্থ সম্পদকে ব্যয় করে ওখানে যেখানে ইসলামের খিদমাত হয় কোরআন হাদিসের খিদমাত হয় তারপরে যেটা আমরা জানতে পারছি যে মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলেই সে বুঝতে পারবে রাসুলের ভালোবাসা ইসলামের ভালোবাসা আর আল্লাহ আল্লাহতালার এই পবিত্র পবিত্রভূমি কাবাঘর ইসলাম গ্রহণ করার পূর্ব পর্যন্ত মানুষ মৌলিকভাবে রাসুল সাল্লাহ সালামের ভালোবাসা বুঝতে পারবে না যেটা রাসুল সাল সাল্লাম বলেছেন যে একটা মানুষ অতক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার দুনিয়ার সব কিছু থেকে প্রিয় জি হাদিস থেকে সেটা প্রমাণ হয় আচরণগত বিষয়ে যেটা জরুরিভাবে প্রমাণ হয় অত্রো হাদিসে যে রাসুল সাল্লা সালাম কেউ যদি তার সামনে কঠোর ভাবে পেশ হয় তাতে আল্লাহ রসুল তার কঠোর তাকে কিছু মনে করতেন না তিনি হয়তো মনে করতেন যে সে বুঝেনি বলে আর বিষয়টা আরো আগে আছে আল্লাহ বলছেন যে পরে যেটা আল্লাহ বলছেন আপনি তো সবচেয়ে আল্লাহরণের হয়েছেন আপনার আচরণ হলে মানুষ কিছু বলেছে এর জন্য আপনি পাল্টাবার আল্লাহকে বলেন যে ও আমাকে যে ভুল করে কিছু বলেছে আল্লাহ তুমি তাকে মাফ করে তার মানে বিষয়টি কত দূরে চলে গেছে আচরণ বিষির যেটা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন এই কারণেই তিনি আচরণ বিষয়টিকে আমাদের সামনে খুব সুন্দর করে ব্যতিক্রম করে বলতে হয় পেশ করেছেন আবুদারদার রাজিয়াল বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন আফকাল বিচারের মাঠে মমেনের দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী আমল সেটা হলো ভালো আচরণ উত্তম চরিত্র উত্তম আখলা আর কোন নে পেশ করেননি হজ যদি আল্লাহ কবুল করেন একবারে মা যেদিন জন্ম দিয়েছেন সেদিন মানুষ হয়ে যাবে কিন্তু সবচেয়ে ভারী আমল নয় ভারী আমল হচ্ছে ভালো আচরণ যেটা মানুষের জন্য জরুরি যা দিয়ে মানুষ সুন্দর বসবাস করতে পারে একজন আর একজনের সাথে মিলে এই কথাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন এভাবে যে আনা জায়মন বেবাইতিন ফিয়াল আল জাননা আমি জান্নাতের উপরে অর্থাৎ জান্নাতুল ফেরদাউস নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার এর আগে তিনটা বাক্য আছে উপরের বাক্যটা বলেছেন যে আনা জায়মুন বেবাইতিন ফিরাবাজিল জানা আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার মান তারাকাল মেরা হয় তর্ক বিতর্ক ছেড়ে দেয় তারপরে বললেন যে আনার জায়মন বেবাইতিন ফিউ অস্তিল জান তারাকাল কিতবা কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় তাহলে আমি মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিতে জিম্মেদার এরপরে শেষের বাক্যে তিনি বলছেন যে আমি জান্নাতের যেটা সবচেয়ে উঁচু জান্নার যেটা জান্নাতুল ফেরদাউস আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার লেমানা হাসানা খোলকাহ যে তার আচরণকে ভালো করলো যে তার চরিত্রকে ভালো করলো আমি তাকে একবারে জান্নাতুল নিয়ে ফেরদাওয়ারে আমি জিম্মেদার আনা জাইম বেতিন এই কারণেই রসুল সাল্লাহসাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে হালতা দুরু না সঙ্গী সঙ্গে বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি এ বিষয়ে তোমাদের জানা আছে তারপরে রাসুল সাল্লাম বললেন ভালো আচরণ ভালো আচরণের মাধ্যমে অন্য জায়গাতে বলছেন আবহরায় বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন তার ভালো আচরণ দিয়ে আপনাকে অত্যন্ত মনোজ্ঞ আলোচনা আপনি আয়দুল্লা ভিত্তিক দর্শকদের সামনে উপস্থাপন করছিলেন সুপ্রিয় দর্শক আমরা বলতে পারি সেই ভালো আচরণের প্রতীক মরণ হোক আল্লাহ রসল বললেন যে তোমাদের হোক এই বাক্য আল্লাহ রসুল পাল্টা বলেছেন কিন্তু আয়েসার্লাহেনি এখন আয়েস আর শোনে বলছেন তোমাদের মরণ হোক তোমাদের উপর ধ্বংস হোক তোমাদের গজব হোক এইভাবে আয়েসা রাজে বলা শুনে করে দিয়েছেন তখন আল্লাহ রসুল বলছেন যে ফল ফলাই নম রিফ তুমি নরম হোক কঠোর হয় না কর্কশ হয়ে না তখন আয়েসা রাজি আল্লাহালা বলছেন আলহামতাসমা মাকার ওরা কি বলেছে আপনি শুনেন তখন আল্লাহ রসুল বলছেন আলমতাস আমি কি বলেছি এটা তুমি শুনিনি তো এখানে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে ভালো আচরণের সবচেয়ে এই লোকটাকে ধরে আনা হলো কেন খামাকা না এই গোত্রের সঙ্গে যুদ্ধ ছিল এরকম কিছু যদি বলতেন দর্শকরা কি অবশ্যই যুদ্ধের জন্যই সামাইকরাম সেখানে গেছিলেন যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধবন্দি হিসাবেই গ্রেফতার করে আনা হয় লিডার শ্রেণীর একজন মানুষ তিন তিন দিন তিনি শক্তভাবে রুসুল্লাহকাম সাল্লাহামের সাথে কথা বলার পরেও যখন দেখলেন যে কোন ফিডব্যাক সেরকম আসছে না তখন তিনি মাথা নত করে দিলেন মানুষটা আশ্রিত হয়ে আছে সেই মানুষটার সঙ্গে ঠিক আর কত সুন্দর আমাদের হওয়া দরকার কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আচরণ আমাদের আখলাখ আমাদের ব্যবহারকে আমরা সেরকম করে থাকি রসুল আকরাম সাল্লিয়ামের আখলা সম্পর্কে আশাদুল্লাহ তালা বলেছিলেন কানা খুলুকাল কোরআন তার চরিত্র ছিল কোরআনের গোটা কোরআনই রসুল আহম সুল্লাহ চিত্রের বিবরণ রয়ে গেছে অথবা একজন মুসলিম হিসেবে আমি মনে করি যে হাদিসের আলোকে এই ঘটনাটির আলোকে আমাদের যেটা করা উচিত সেটা হলো যে মুসলিম অমুসলিম অমুসলিমদের সঙ্গে যদি সদাচরণের এরকম একটা নজির আমাদেরকে দিয়ে থাকেন রসুল আকাম সল্লাহি সাল্লাম তাহলে মুসলিমদের সঙ্গেও এই জন্যই তো আমাদের আচরণকে সঙ্গেই তো আপনার অমুসলিমেরাও এই কথা বলতে বাধ্য হয়েছে যে সারা পৃথিবীতে আমি নাম নিয়ে বলছি না অনেকে তো বলেছিলেন এই বিক্ষুব্ধ পৃথিবীতে বর্তমানে প্রয়োজন মোহাম্মদের মতো একজন নেতার এই তো তারা বলেছিলেন তার আচরণ যেমন শত্রুর সাথে তার আচরণ যেমন মিত্রের সাথে তার আচরণ যেমন শিশুর সাথে তার আচরণ যেমন একজন নারীর সাথে তার আচরণ যেমন পরিবারের সদস্যদের সাথে কেউ কি পৃথিবীতে দেখাতে পারবে তার কোনো নজির এই হাদিস থেকে আরও কিছু শিক্ষার দিকে আমি ইঙ্গিত করতে পারি এটা হচ্ছে ইমান যখন কারো অন্তরে প্রবেশ করে সেটা কত মজবুত আকার ধারণ করে তার প্রমাণ হচ্ছে তোমাচাল কঠিন শত্রু ছিলেন তিনি কঠিন ইমানদার হয়ে গেলেন এবং সেটা এমন হলো যে তিনি কত দৃঢ়তার সাথে বলতে পারেন যে পরে এই হবে না কঠোর আগে যেভাবে বিরোধিতা করেছেন পরবর্তী ঠিক এইভাবে ইসলামের সহযোগিতা করেছেন এটা আমরা অনেকের মধ্যে দেখতে পারি ওমরা ঘটনায় আমরা হাসিল করলাম আসুন আমরাও সমাজে আমরা আদর্শ দিয়ে আমাদের শত্রু মিত্র ছোটো বড়ো সবাইকে তাদেরকে আমরা প্রেম প্রীতির পুণ্য বাঁধনে বাধার চেষ্টা করি জোর জবরদস্তি করে ভালোবাসা আদায় করা যায় না তখন নিশ্চয়ই আমাদের সামাজিক অবকাঠামোটা হবে অত্যন্ত সুন্দর এবং ভ্রাতৃত্বপূর্ণ আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন